फुबुर बारी ससी गो तुम बारीकसर लक्षणी तुम्र बारीक विसर लक्षणी ফুোর বারী সাসী গৌ তুম্রিসার লি তুম বিসার লি বিসার ঘুসাইয়াস হরণ ফুটানি তুম্র বারত বিসার লক্ষ তুম্র বারত বিসার লক্ষ ফুবোর বার সাসী গৌ তুমরা বারত বিসার লক্ষ তুম্র বারত বিসার লক্ষ সামনে পাইলে সাসাই মারন হরিয়া গেলে যখন ইটা খেল হাইরে ইটা সামনে পাইলে সাসাই মারন হাটিল হরিয়া গেলে সাসাই দেখা তানোর খেল হাইরে ইতা খেল উল্টো তাকি শুরু কর্ম দিয়ে লক্ষ তুম্র বারত বিসার লক্ষি তুম্র বারত বিসর্ষণী লক্ষ ফুবোর বার সাশি তুমরা বারত বিসার লি তুম্র বিসার লক্ষ লি ফুবর বার সাশি গৌ বিসার লক্ষ তুম্র বারত বিসি লক্ষ সন্ন্য কোন ঠেকা মাই রা শাশায় সরণ কার ফাটা বছর সিফাত পড়লে সাথে ডাক সার হাই রে সাায় ডাক সার সন্ন কনোর ঠেকা মাই শাশাই সরণ কার ফাটা পাশোর সিপাত পড়লে সার হাই রে শাশায় সার এন্ড দিয়া তান লাগাই এন্ড দিয়া তানে তুমরা বার বিসার লি তুমি ফুবোর বারি গো তুমরা বার বার ফুবর বার সাশি গুম্র বিসার লক্ষ তুমরা বারী বিসার লক্ষ নেতা নেত্রের হাসা গিয়া হরণে ফোটো জেলি জেলি মে হরে মজেলি ক্যাম দেখ আমায় দেখো ডক্সি তুমরা বারিত বিসার লক্ষণ তুমরা বারিত বিসার লক্ষ फुबर बारीक सासी गुम्रा बारीकनी तुमरा बारीकनी लक्ष्मी विशाल लगले गुसकाईया विसर लगले लग लग गुसकाईया लग साई होर फुटानी তুমরা বারেত মিস লক্ষ তুমরা বারত বিসার লি ফুব বার সাসী গৌ তুমরা বার বিসি তুমরা বারত বিসার লক্ষ ফুবোর বার সাসী গৌ তুমরা বারত বিসার লক্ষ্মী তুম্র বারত বিসি তুমরা বার বিসার লি তুমরা বারক বিসার লক্ষ তুমরা বারি বিসার লক্ষ তুমরা বারক বিসার লক্ষ